সেই আর সে আজিমের অধিপতি কে আল্লাহ রবী অনুযায়ী আল্লাহ এখন সেই রবকে রব না এখন আমরা রব মানতেছি কারে এই দুনিয়ার আইরা গাইরা নাতিরা নিজেদের মতো কিছু মানুষ এই জন্য কবরের সর্বপ্রথম প্রশ্ন কি মার তোমার রব কে রব আল আলহামদুলিল্লাহের আল্লাহরটা স্মরণ করায় দেওয়া হইতেছে কবরে যাওয়ার পরে কি বলবে রব পুরানিমের সুযোগ বারবারে রবের আলোচনা আসতেছে যদি চলে না হয় রব কি রব হইলো পালনকারী রবের শাব্দি করতে হইলো কি পালনকারী কিন্তু রব কাকে বলা হয় রব আপনি আপনার ছেলেকে পালন করবেন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 তার সাথে সম্পর্কিত এই যে সন্তানের পরিচর্যা এই পরিচর্যার মাধ্যমে মাম বাবা সন্তান যে কি করে তাকে তার ক্ষুদ্র অবস্থা থেকে তার ছোট্ট অবস্থা থেকে তার এই দুর্বল অবস্থা থেকে প্রতিভাগা আছে সবটাই কি লাগুক কাজে লাগুক এটা চায় না আল্লাহ রব্দুল আলমীর মানুষ তো আসলে ক্ষুদ্র মানুষ তো আসলে দুর্বল মানুষ তো আসলে নিকৃষ্ট মানে কি দিয়া পানি কিন্তু সেই মানুষটাকে আল্লাহ এমন যার ব্যবস্থা দিচ্ছেন যে এই পরিচর্যার মাধ্যমে সে জান্নাতের বাচ্চা হতে পারবে আল্লাহর সান্নিধ্য আল্লাহর সাথী হতে পারবে জান্নাতের বাচ্চা একটা মানুষের ভিতরে এই পরিমাণ সম্ভাবনা আল্লাহ রব্লা আলমিন কি করছেন বলে দিয়েছেন দেশে কার সাথে হতে পারবে আল্লাহর সাথী হতে পারবে আর সেই সম্ভাবনাটা কাজে লাগানোর জন্য আল্লাহ রব আলমিন পুরানিকালীন গাইডলাইন দিচ্ছে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 রব হিসাবে তিনি যে ব্যবস্থা দিয়েছিলেন যে শখ দিয়েছিলেন যে নকশা দিয়েছিলেন সে অনুযায়ী জীবন কি করে নাই পরিচালনা করে নাই সে কি বলবে আমি জানি না ওই সময় মিথ্যা কথা বলতে না কবরের ভিতর ছোট্ট বলতে হবে সে বলবে হাই হায় আমি জানি না তখন সেরেস্ট তাকে আঘাত করবে পিঠা দিবে আর বলবে লা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 এখন কি আপনি কোন সময় হাত আঙ্গুল আঙ্গুল আগুনের আগুনে কি কোনদিন পয়া দেখছেন যে আগুনে পড়লে মোরা যায় নিজে পয়া দেখছেন নাকি তারপরে আপনাকে আগুনে ফেলা যাবে না কারণ বিশ্বাস আছে আগুনে কি করবে আখেরাতের প্রতি যদি বাস্তবে কারো বিশ্বাস থাকে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 সবগুলিকে সুন্দর সুচারুরূপে কে আছে। সূর্য দেখেন আমরা ঘড়ির টাইম দেখি তারপরে আমরা সূর্য কখন উঠবে কখন ডুবে আগের থেকে একটা হিসাব বৈজ্ঞানিকরা কি করছে করে রেখেছে এক কি হচ্ছে না হচ্ছে না। এমন সং এত বড় বিশাল সৃষ্টিকে কে করতেছে হচ্ছে এটা আল্লাহ রব্বুল্লা আলমিনের সাক্ষ্য এই বিষয়গুলি দিচ্ছে আল্লাহরব্বুল্লা আলমিন তিনি হলেন জগৎসমূহের রব